السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحابه أجمعين وعلى آله وصحابه أجمعين وعلى شاماني داشق بندو أمراه الله صنع قرسلام إمام آبو جحفر طحوية رحمة الله علی رجيتو بيان اعتقاد أهل السنة والجمع اكتب تير اكتب عنقشنية جيخاني تيني نوبيدور فر إيماني بشتياه গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নবীদের উপর ইমান আনতে হলে নবীদেরকে আল্লাহ তালা কিভাবে চয়ন করেন সেই বিষয়টি জানতে হবে সেই বিষয়টি জানার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ তালা নকে বিশেষ গুণ দেখে তাদেরকে চয়ন করে থাকেন সেই গুণ আল্লাহ তালা তাদেরকে ছোট কাল থেকে সেই গুণের উপরে তাদেরকে বড় করে তোলেন পুরান কারিমে আল্লাহ তালা এই জন্য বলেছেন আল্লাহ ইয়স্তফ ইমিনুসুল নাস আল্লাহ তালা ফেরেস তাদের থেকে ও মানুষদের থেকে রাসুলদেরকে চয়ন করে থাকেন আল্লাহর বিশেষ রহমত সেটা কোন মানুষ তার প্রচেষ্টা দিয়ে নবী রাসুলদের পর্যায়ে পৌঁছতে পারবে না বা নবুয় বা রেসালত পেতে না। যারা এই জন্য ধারণা করে থাকে তারা ভুলের উপর আসে তারা ভ্রান্ত এবং পথ আমরা আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে একটি গোষ্ঠী নিজেদেরকে মুসলিম নামে অভিহিত করে থাকে তারা এই ধরনের বিশ্বাস করে থাকে বিশেষ করে ইমনি আরবি ফারাবি বা এই জাতীয় মোবাসের ভাতেক এরা বা দার্শনিক নামে বিখ্যাত তারা এই জাতীয় আকিদে বিশ্বাস পোষণ করে থাকে তাদের এই আকিদে বিশ্বাসের মূল সূত্র আমরা বলেছিলাম যে তারা আসলে যে সবকিছু আগে ছিল না বা সবকিছু আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এই ধারণা তারা বিশ্বাসীন তারা মনে করে থাকে যে মূল জিনিস আগে ছিল সেটা শুধুমাত্র পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে নতুন সৃষ্টি তৈরি হয়েছে অর্থাৎ সৃষ্টির উপাদান তারা মনে করে থাকে প্রাচীন বলে মনে করে থাকে এবং তারা কোনো স্রষ্টার সেখানে কোন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এরা তারা বলতে অস্বীকার করেছে এরা আসলে মুসলিম নামধারী হলেও এরা আসলে মুসলিম নয় এরা ইমান বিরোধী সত্যিকার আল্লাহর ইমান বিরোধী কথাবার্তা বলেছে গতপুর আলোচনার সাথে আজকে আমরা নতুন একটি বিষয়ে আলোচনা করতে সেটা হচ্ছে যে নবী আসুলগন যে মাসুম নবী আসুলগণ যে মাসুম সেই বিষয়টি আমাদের অনেকেই বিস্তারিত আলোচনা করি না এবং এর অর্থ সম্পর্কেও জানি না অনেকেই যদি জিজ্ঞাসা করেন মাসুম শব্দের অর্থ কি বলবে যে মাসুমার্থপাপ কিন্তু এই জিনিসটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রকৃত জিনিস হচ্ছে নবীর এসমাতুল আম্বিয়া বা নবী আসুলদের যে নিরাপদ নিরাপদ পাওয়া নিরাপত্তা প্রাপ্ত হওয়া এই বিষয়টি आलोचना कर ले नबीरस नबीरसमान विषय स्पष्ट हो जाए यह प्रथम असमत मासूम मासूम हवा नबी मासूम हवा एसमत शब्द अर्थ हम शब्दिक अर्थ हे हेफत प्राप्त हवा वो किस निषिद्ध हवा वो किस बेचे थका यह तीन ट अर्थ व्यवहारित है अर्थात हैफस वालमान वाला हैफस वालमान वालवा काय अर्थात তিনি কোনো কিছু হেফাজতে রাখা অর্থ আসে মা হেফাজতে আসে সংরক্ষণে আছে আর কোনো কিছু অন্য কোনো কিছু থেকে সেখানে আক্রান্ত হওয়া থেকে যদি কোন সে বেঁচে থাকে তাকেও বলা হয় সেটাও বলা হয় আসমাত অথবা কোনো কিছুতে কোনো কিছুর হস্তক্ষেপ যদি নিষেধ করা সেটাকে হয় আসমাত। এই অ্যসমাত এইসব কোরআনকারি আল্লাহ তালীরা বলেছেন আল্লাহ হইয়াছু মুকামিন্নাস আল্লাহ আপনাকে মানুষদের থেকে হেফাজত করবেন হেফাজত করবেন এই অর্থে মানুষই মত হেফাজত করা হেফাজতকৃত বা সংরক্ষিত অর্থে রসুল্লাহ রসুল্লাহাম তার অর্থ হচ্ছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যা আল্লাহ ব্যতিত সত্য কোন ইলাহ নেই এবং আমার উপরে ইমান আনবে এবং আমি জানি নি এসে তার উপরে ইমান আনবে তারপর যখন তারা এটা করবে অর্থাৎ তারা যখন ইমান আনবে এবং রসল্লাহ আসলাম যা নিয়ে তা মেনে নিবে এবং সাক্ষ্য দিবে আল্লাহর উপরে মোহাম্মদ উপরে সাক্ষ্য দিবে কি হবে তাদের ফাইদা ফায়লু জায় আলি জি যখন তারা এটা করবে ফাঁকা আসলামু মিন্ন দি তারা হেফাজত করতে পারলো সংরক্ষণ করতে পারলো আমার থেকে তাদের রক্তকে এবং তাদের সম্পদকে তবে ইসলামের হক যেটা সেটা আমি গ্রহণ করবো এবং তাদের হিসাব আল্লাহর উপর ছেড়ে দেব এখানে অর্থ হচ্ছে হেফাজত করা এবং সংরক্ষণ করা তবে অ্যাসমাত শব্দের শাব্দ অর্থ হচ্ছে হেফাজত করা সংরক্ষণ করা কোন আক্রমণ থেকে প্রতিহত করা আক্রমণ না আসা না আসার ব্যবস্থা করা এটা হচ্ছে অ্যাসমাত শব্দের শব্দ অর্থ পারিভার্শিক অর্থে অ্যাসমাত শব্দ পারিভার্শিকভাবে অসমতুলাম্বিয়া নবিরাজ মাসুম এটা বলি আমরা এর পারিভার্শিক অর্থ কি এটা যদি জানি বোঝা যাবে আসলে আলোচনাতল জামাতের আকিদা অত্যন্ত সুস্পষ্ট এবং বুজার ক্ষেত্র সে তাতে কোনো রকমের অস্পষ্টতা নেই বরং অন্য অন্য আকিদা সেখানে অস্পষ্টতা রয়েছে এজন্য জন্য আলোচনা জমাতের আকিদা হচ্ছে এসমাতুল আম্বিয়া বলতে বোঝানো হয়ে থাকে যে আল্লাহ তালা নবীদেরকে অহি ওহি গ্রহণের সময়ে এবং অহি প্রচারের সময়ে হেফাজত করে থাকেন এবং তাদের বাইরের এবং ভিতরগত অবস্থা হেফাজত করে থাকেন যে তারা কোনো কবিরা গুনাতে পড়েন না অনুরূপভাবে তারা কোনো ছোটোখাটো গুণার উপরেও তাদেরকে স্বীকৃতি দিয়ে রাখা হয় না এমনি তারা বড় কবিরা গুণাতে পড়েন না আর কোন রকমের গুনা যদি হয়েও যায় ছোটখাটো পদস্কলন সেটার উপর তাদেরকে স্বীকৃতি রাখা হয় না অর্থাৎ সেটাকে তারা সংশোধন করে দেওয়া হয় এটাই হচ্ছে ইয়াসমতুল আমিয়ার অর্থ মূল অর্থ এবং এই সংজ্ঞাই দিয়েছেন বড় বড় আলেমা বিস্কর শাহী হুসেন ইবনিতাই মিয়া সহ যারা সত্য নিষ্ঠ আলেম ছিলেন তারা এই সংজ্ঞাটাই দিয়েছেন কিন্তু এর বিপরীতে একটি গোষ্ঠী দেখা যায় বিশেষ করে আশায়রা মাতুরে এরা মনে করে থাকে যে আল্লাহ তারা তাদের ভিতর এবং বাহির এই দুইটাকে হেফাজত করে যারা কোন রকমের নিষিদ্ধ জিনিসে তারা তারা সংশ্লিষ্ট হন না যদিও তারা যদিও সেটা মক্রতানজি পর্যায়ের হয় এটা তারা করেন না এবং খেলাফুল আওলা সেটাও তারা করেন না অর্থাৎ তাদের মতে যে কোন কিছু যে আওলার বিপরীত অর্থাৎ উত্তমের বিপরীত সেটাও তারা করেন না কোনো তারা করেন না অনুরূপ তাদের অন্তর বিতর এবং বাহির সবকিছুকে আল্লাহ হেফাজত করেন যাতে করে তারা দ্বারা কোন নিষিদ্ধ কিছু প্রকাশ না পায় এটা তারা বলে থাকেন তাদের মধ্যে কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন এরকম যে আল্লাহ তাল্লাহ তাদের হেফাজত করেছেন যে গুণা থেকে তাদের হেফাজত করেছেন এবং অসম্ভব এটা পড়া তাদের এটা সংঘটিত হওয়া থেকে অসম্ভব সেটাও তারা করেন এটা অর্থ হচ্ছে আসমাতাম বিয়া तर मध्य क्यों जे, जे क्यों आबन्ज्ञा दिए ना थकें शुदू आनुगत्य क्षमता देसमिया क्यों क्यों बर्थ हे तर गुना करार्मता तक ही मन कर आसले तज्ञागुल्ला शुद्म तरफ कर जिन तक हेबास कर संज्ञा से प्रकाश पाय তাদের এই বিশেষ করে আশায় মাতুরি দিয়ে বাদিয়ার সংজ্ঞায় সেটা প্রকাশ পায়নি শুধু গুণা হেফাজত করাটাই কিন্তু অ্যাসমতুল আমিয়া বুঝায় না দ্বিতীয় যে জিনিসটা তাদের এই সংজ্ঞার মধ্যে ভুল হয়েছে সেটা হচ্ছে তারা মনে করছেন যে তাদের দ্বারা কোনো রকমের খেলাফুল আউলা বা উত্তমের বিপরীত কাজও হয় না মাকরু মাকরু কাজ হয় না অপছন্দিন সামান্য অপছন্দিনীয় কাজও হয় না এমন কথা তারা মনে করে থাকেন এটা তাদের বাসারিয়েতের বিরোধী তাদের তাদের মানুষ ছিল এর বিরোধী আল্লাহ কোরআন তাদের আল্লাহ বলেছেন আমরা তো তোমাদের আল্লাহ তার নবীকে বলতে বলেছেন কুলনা বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ আমার কাছে ওড়াই আসে এই বলে যে তোমাদের ইলা একমাত্র ইলা আর কোন ইলাহ তোমাদের নেই আর নবী নবীগণ নবী রাসুলগণ মানুষের অর্থে হচ্ছে মানুষের ভিতরে দুইটা জিনিসই থাকবে একটা হচ্ছে আনুগত্যের প্রবণতা একটা হচ্ছে আনুগত্যহীনতার প্রবণতা দুইটা জিনিসই থাকবে তবে আল্লাহ তার হেফাজত নবী রাসুলকে হেফাজত করবেন যাতে করে তারা আনুগত্যহীনতায় কখনো পতিত না হয় কিন্তু তাদের ক্ষমতাই থাকবে না এটা কিন্তু মানুষ হিসেবে সেটা বলা যাবে না বরং ক্ষমতা তাদের আছে থাকবে আল্লাহ তালা হেফাজত করার মাধ্যমেই শুধুমাত্র সেটা শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে তিন নম্বর যে ভুলটি তারা করে থাকেন সেটা হচ্ছে তারা মনে করে থাকেন যে যাদের তাদের থেকে নবী নবির থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে তারা ভুল করতে পারে না যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে প্রশংসা কেন করবেন আল্লাহ তাদের প্রশংসিত কেন হবেন আসলে তাদের থেকে ক্ষমতা অপরাধ করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়নি কিন্তু তাদের দ্বারা অপরাধ হয় না সেটা আলাদা কথা কিন্তু অপরাধ করার ক্ষমতা তাদের আছে যারা মনে করে থাকে তাদের অপরাধ করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে তারা মূলত এই ভুলটি করে থাকেন তারা मन बुझते गुन, गुना, गुना कर प्रशंसार विषय जो क्षमत नहीं गुणा कर प्रयोजन नहीं क्षमता नहीं गुणा करना जब ठीक नतुर्थ जो भूल कर नबीजे दिखे संपर्क करते হাদিস আমরা দেখতে পাই যে কোনো কোন পদস্কলনের কথা নবীদের দিকে করা হয়েছে এর অর্থ হচ্ছে কিন্তু তারা সে তওবা করেছেন তা করার ফলে তারা এরছে ভালো অবস্থানে ফিরে গেছেন আর এর কারণে দেখা গেছে যে আশায়রা মাথুরে দিয়ে এবং হতে শুরু করে যারা এই আল্লাহ নবীদের এবং রাসুলদের দ্বারা গুণা হতে পারে না যখন বলেছেন তখন যেখানে যেখানে দেখা গেছে কোরআন উ সুন্নায় কিছু কিছু গুণার সম্পর্ক নবীর আসল থেকে করেছেন তখন তারা সেগুলিকে এত অপব্যাখ্যা করেছেন অপব্যাখ্যা করতে করতে সেগুলি জাহমিদের অপব্যাখ্যা এবং সেগুলি গুনা কেন হতে গুনা কেন হয়েছে সেটা তারা স্বীকার করবে না গুনা হয় নাই তখন তারা বলছে সেটা অর্থ ভিন্ন অন্যদের গুণার কথা বলা হয়েছে যেমন তখন আল্লাহমা তাকাদম্বিকা যাতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যা আপনার গুনা যা আগে হয়েছে তখন বলেছে না গুণা অর্থ আপনার গুণা নয় নবীদের উম্মদের গুণা ख्या क्या सब्यस्त करना बाड़ा बाड़ीबाड़ी पांच नम्बर करी एसम क्षेत्र एम जगह करी कर जैगा नूलत्य सीट गो इगनोर कर सब्यस्त करा दरकार तक बुझते अर्थे अर्थ निर्धारण अर्थ निर्धारण करते गांधी এই আশায়া মাতুরি দিয়া এবার দিয়া হতে শুরু করে এরা মূলত ভুল করেছে তারা বুঝতে পারেনি যে ইসমাত অর্থে এই নয় যে সমস্ত কোন রকমের গুনার ক্ষমতা তাদের থাকবে না তাদের থেকে গুণার খাঁড়ার ক্ষমতা উঠিয়ে নেওয়া হবে যেমন এভাবে মোতাজারা বলে থাকেন এই জাতীয় কোনো কিছু বা এবার বলে থাকেন এই জাতীয় কোনো কিছু কিন্তু আসলে অ্যাসমাতের অর্থ নয় এসমাতের মূল অর্থ হচ্ছে যে আল্লা তারা তাদেরকে অর্ি নেিয়ার ক্ষেত্রে এবং অর্ি প্রচারের ক্ষেত্রে হেফাজত করবেন এবং তাদেরকে অন্তর এবং বাইরের হেফাজত করবেন কবিরা গুণায় পতিত হওয়ার থেকে এবং তাদেরকে কোনো ছোট গুণার মধ্যে তাদেরকে স্বীকৃত রাখা হবে না এবং তাদেরকে সাবধান করা হবে এটাই হচ্ছে অ্যাসমাতের মূল অর্থ এই অর্থে আমরা বুঝতে পারি যে অ্যাসমাত মূলত মৌলিকভাবে পাঁচটি জিনিসের আল্লাহ তালা হেফাজত করেছেন নবী এবং রাসুলদেরকে এই পাঁচটি জিনিসের মূল হচ্ছে প্রথম জিনিসটি হচ্ছে পাঁচটি জিনিসের প্রথমটি হচ্ছে আলয়সমাতাল কতল হত্যা থেকে হেফাজত করে আল্লাহ করিমি যেন বলেছেন হেফাজত করবেন এই হেফাজত আল্লাহ করেছেন নবীকে আল্লাহ বিশেষ হেফাজত করেছেন কোন নবীকে আল্লাহ তালা এই হেফাজত এই আয়সমত দেননি তাকে তার কাউমের লোকেরা হত্যা করেছে এবং সেটা কোরআন আল্লাহ তালা ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমাদের নবীকে এই অতিরিক্ত হেফাজত করেছেন হ্যাসমতটা দিয়েছেন এই জন্য এক লোক যখন যখন রসুল্লাহাম এক সফরে তিনি ঘুমিয়েছিলেন এক লোকে তরবারি নিয়ে বললেন যে এখন তোমাকে কে হেফাজত করবে আল্লাহ আল্লাহতালা বললেন যে এখন আমাকে আল্লাহ হেফাজত করবেন একথা বলার পরে লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল রসুল্লাহ আসলাম সে তরবারি নিয়ে বললেন এখন তোমাকে কে হেফাজত করবে সে বল ইমরান আনলো না সে চলে গেল অর্থাৎ বুঝাতে চাই আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তালা হত্যা থেকেও আমাদের নবীকে হেফাজত করেছেন এবং এটাও এটা আয়সমাতুমিয়াল কাতল হত্যা থেকে হেফাজ করেছেন দ্বিতীয় হচ্ছে যা থেকে আল্লাহিত করেছেন তা হচ্ছে আল্লাহ হেফাজ করেছেন অর্থাৎ ওয়াহি যথাযথভাবে ধারণ করতে পেরেছেন সেখানে কোন রকমের কোন ভুল বা ভ্রান্তি ইচ্ছা করে ভুল বা অনিচ্ছাকৃত ভুল কোনোটাই সংগঠিত হয়নি কেউ যদি দলিল দেন যে কেস্তাত গারানিক দি আমরা বলব যে সেটা আসলে মূলত সহি সাব্যস্ত হয়নি সেই জন্য সেটা দিয়ে দলে দেওয়া যাবে না আল্লাহ কখনো তার নবীদেরকে এই জায়গাতে কোন সুযোগ দেন না যে অর্ি ধারণ করার ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সুযোগ দেন না সেখানে হেফাজত করেন সম্পূর্ণ আল্লাহ তালা হেফাজত করেন সেখানে অর্হি ধারণ করতে পারে নবীরা আল্লাহ তালার পক্ষ থেকে অর্হিত পাঠানো সেটা যথাযথভাবে তারা গ্রহণ করতে পারে। তৃতীয় যে হেফাজত তার নবীদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন তা হচ্ছে আল্লাহ তাল পক্ষ থেকে ধারণকৃত যে ওয়াহি সিটাকে তারা যথাযথ ভাবে তাদের উম্মতের কাছে প্রচার করতে পারেন এই জায়গাতে তারা সম্পূর্ণরূপে মাসুম এখানে কোন রকমের কারো কোনো হস্তক্ষেপ চলে না কিছু করতে পারেনা সুতরাং তারা কখনো তাদের রেসালতে মিথ্যা কিছু সংযোজন করেন না এই জন্য কোরআনকারীমা আল্লাহ তালা ঘোষণা করেছেন ওালাউ তাক আলীনা বাদ আল আকাউল আলা খাজনা মিনহু বি যদি কেউ তারা নিজেদের মিথ্যাচার করতো আমি তাদেরকে ডান হাতে ধরে তাদের আমি তাদের সাহরক ছিঁড়িয়ে দিতাম অর্থাৎ তাদের তাদের রক আমি ছিঁড়ে ফেলতাম তাদেরকে অর্থাৎ তারা কখনো এই কাজটি তারা কখনো করেননি অর্থাৎ সবসময় তারা চালত প্রচারের ক্ষেত্রে কোন মিথ্যার আশ্রয় নেননি তারা মিথ্যা কিছু বলেননি সত্য কথাই বলেছেন তাদের আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্ই তারা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছেছেন দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে ভুলও তারা করেননি পৌঁছানোর ক্ষেত্রে তারা কোনো ভুল করেননি সেখানেও তারা সুন্দরভাবে সেটাকে প্রচার করেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন বাল্লা উন তাফাআল ফা বাল্লা আল্লাহ তাহ অ এই জায়গাতেও তাদের কোনো ভুল ছিল না তারা যথাযথভাবে নবুত নবুতের যাদের তাদেরকে যে নবুয়ত তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার করেছেন কোনো ভুল হয়নি তৃতীয় যে ভুলটি তারা করেননি সেখানে হচ্ছে তারা কোনো রকমের গোপনও করেননি কোনো কিছুই তারা গোপন করেননি বরং সবকিছু তারা তাদের কাছে যা যা ও হিসেবে তারা ধারণ করেছে এটা প্রচারের ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে প্রচার করেছেন কোনো মিথ্যাচার নয় কোনো ভুল নয় কোনো গোপন নয় তিনটি কাজে কোনোটি তারা করেননি প্রচারের ক্ষেত্রে এটাতে আল্লাহ তারা তাদের হেফাজত করেছেন চতুর্থ যে হেফাজত তাদেরকে তাদের প্রতি আল্লাহ ছিল সেটা হচ্ছে যে নবিরগণ ইস্তেহাদের ক্ষেত্রেও তাদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন অধিকাংশ ইস্তেহাত ছিল তাদের আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে অথবা আলাদা অনুমোদন প্রাপ্ত হয়ে তারা ইস্তেহাত করেছেন সেই ইস্তেহাদগুলো আলহামদুলিল্লাহ সঠিক ছিল আর যেখানে যেখানে তারা কোনো ইস্তেহাত করেছেন সেই ইস্তেহাদের উপর আল্লাহ যদি কোনো রকমের দেখা গেছে তা ঠিক রাখার মতো নয় আল্লাহ তালা তাদেরকে সঠিক सटी पथ दिए गर्थात भूल सठ सठी ग्रहण कर तौिक तक दिए जै नबी असूल हेफाजत कर इश्तेहारे क्षेत्र तेजाजत कर चतुर्थ जो इस्तेहार बे आलोचना नबीर असूल के, के, के, के, के, के, के गुनाजत कर এটা আমরা খুব বেশি আলোচনা করে থাকি এসমতের বাকি চারটি পর্যায়ে আমরা কখনো আলোচনা করি না এটা ঠিক নয় বরং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে গুণা থেকে হেফাজত করেছেন এই গুণা থেকে বিষয়টি আল্লাহ করেছেন তারা যখন খারাপ কাজে লিপ্ত ছিল না কিন্তু নবুয়তের পরে তাদেরকে আল্লাহ তালা কবিরা গুণা থেকে হেফাজত করেছেন কিন্তু ছোট ছোট যে সমস্ত লামাম ছোট ছোট সমস্ত সগিরা গুণা হতে হয় মানুষের সেগুলি থেকে তাদেরকে হেফাজত করেছেন शेटा से कर्णा दी से बला बर तक सवधान किसान तक तक फिर আমরা বলতে যা বুঝিয়েছে সেটা আসলে সেটা আমরা জানতে পারলাম যে পাঁচটি জিনিসের থেকে আল্লাহ হেফাজ করেছেন কিন্তু আমরা অনেক সময় শুধুমাত্র শুধু কথাটি বলি বলি বাকি এই জন্য সবগুলি আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করতে হবে এবং নবীর আসুল জন্য তা সাব্যস্ত করতে হবে তাহলে এসমাতুল আম্বিয়ার উপর আমাদের ইমান সুপ্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ